মলানা ওলামায় গ্রাম সামনের দিকে আসলে ভালো হয় একটু আরাম কম হবে অবশ্য যারা বিশেষ করে দূর থেকে আসছেন যে সমস্ত ওলামারা মলানা ইব্রাহিম খালিল মুফতি আবু বাকার সামনের দিকে চাঁদের জুন মাস নাকি আমাদের ইংরেজি হিসেব কিতাব নাই أما بعض فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أجها الذين آمنوا هل أدلكم على تجارة سنجيكم من معذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم لا لكم خير لكم إن كنتم تعلمون فقال الله تبارك وتعالى الذين آمنوا آمنوا قال رسول الله صلى الله عليه وسلم الإيمان به وصبونا شعبة حفر رواية الإيمان صبو وصبونا شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إيمعة الأذان التريق والحياة شعبة من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال بأكثر قولكم لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها يا رسول الله قال أن تهجده عن محارم الله হজরতে উলাম আমার হজরতলা দাম দরকার তুমি রাম মোরব ইকরাম ব্রদার ইসলাম তাই হাজর दुनिया के हम आल्ला पाक रब्दुल्ज रुहजगत पढ़ाई हमारे आल्ला तलासे रुहज अगत आल्लाक नैतट्य स्थान से आल्लाह पाक के दुनिया जगते पढ़ाई বুজুরগান দিন বলেন কেন পাঠাইছেন কোরআন শরীফের আলোকে হাদিসের আলোকে বলেন যে আল্লাহ পাক রব্বলের জাতকে চিনে আল্লাহ পাকের সঙ্গে একটা ভালোবাসা আন্তরিকতা সম্পর্ক মহব্বত কায়েম করার জন্য আল্লাহ পাঠাইছেন আল্লাহ তালার সাথে মোহাম্মতের বন্ধনের জন্য প্রথম শর্ত হল আল্লাহর সঙ্গে আল্লাহ তালার বন্দার সাথে কালেমার সম্পর্ক হবে ইমানের সম্পর্ক ইমান না আনলে তালেমা না পড়লে আর যতই কাজ করুক ইসলামের যত কাজ করুক দোস্ত আল্লাহ তালার সাথে তার কোনো সম্পর্ক হলো না अल्लाह तला मानूष के बंदर सब आल्लापर्क बहुत माध्यम दिए क्रेष्ठ माध्यम हल्लास्त रसुल्लाम से इमान सत शाखा ইমানের সাতাত্তর শাখা আছে দোস্ত ওই যে কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ তারা ইমানদারদেরকে বলতেছেন হাল আদুলকুম আলা তিজারাতীন ইয়াজ আল্লা দিন যারা ইমান আনস তলমা ফুড়স মুসলমানের খাতায় নাম লেখাইস আল্লাহ তাদেরকে বলতেছেন ইয়াজ আল্লাহ আহ মানুষ হাল আদুলকম আল্লাহ তেজারাতন তেজারাতীন তোমাদেরকে একটা তেজারাত একটা ব্যবসা খবর দিব একটা ব্যবসার সন্ধান দেব আল্লাহ তালা প্রশ্ন করতেছেন হাল আদুলকুম এই ব্যবসাটা এমন ব্যবসা কি ব্যবসা করে বলবে আগে বলতেছেন সে ব্যবসার দ্বারা লাভ কি হবে সে ব্যবসার লাভ হল তুঞ্জি তুমি আজ তোমাদেরকে আল্লাহ আজাবে আলিম থেকে কষ্টদায়ক আজাদ থেকে মুক্তি দিয়ে দেবে তোমরা মুক্তি হয়ে যাবে সে ব্যবসাটা করলে নামনো জহাদিন ইমানদারদেরকে এই ইমানদাররা তোমরা কি একটা ব্যবসা করবা কিসের ব্যবসা পরে বলতে যে কৃষির লাভ আগেছে না লাভ তুমি আজাবের থেকে রক্ষা পেয়ে যাও তুঞ্জি কমাদিন তুঞ্জি কুমিন দোস্ত আখের বিশেষ করে মরার পরে কবরে আজাব থেকে মা পেয়ে যে বড় কোনো নামত নাই সেজন্য আমার একটা কথা মনে পড়ে গেল আজ থেকে চব্বিশ বছর আগে বোখারি শরীফের শবকে আমার বুখারি ওস্তাদ আল্লামা আমদাসা কাশ্মীরি দারুল দেবন্ধের দশ আদিস আদিস পড়াইতে পড়াইতে বলতেছিলেন দেখো মুর্দা ব্যক্তির জন্য মানুষ কত কিছুই করে কে কোরআন খানি করে কেউ কুলখানি করে কে সব রাসানি করে কিন্তু আসলে মুর্দার জন্য উপকারী হল তার মাছফুরা কামনা করার মাছ ফোর একজন মাফ পেল না সে কোরআন শিবের খতমে পেলে কোন লাভ আছে এক প্রথমে সাপ দিয়ে দিচ্ছেন সুরে আসুন ফুলে দশ প্রথমে সাপ দিয়ে দিচ্ছেন পুরো শিব খতম করে সব দিয়ে দিচ্ছেন বেসরকার মা ফেরার ব্যবস্থা এইটা কেমন যেন একজনের জেলখানায় শুধু জেল বাঁচছে বলে তুমি ওখানে থাকো তোমার খানা পিনার কোন চিন্তা নেই তোমার শ্বশুর বাড়ির থেকেও খানা যাবে তোমার বাহের বাড়ির থেকেও যাবে দোস্ত সেই লোক কি জেলখানায় বসে বসে শ্বশুরবাড়ির থানা সন্তুষ্ট নাকি সেখানকার ডুটিভেদ কোন রকম আধাভেদ খেয়েও মুক্তিভারে সন্তুষ্ট কথাটা বোঝেন নাই আমার তার হারির প্রতিছেন আরে মানুষ তুমি তো সব রেশনে নিয়ে ব্যস্ত কুলখানা নিয়ে ব্যস্ত তুমি সল্লিসা নিয়ে ব্যস্ত তুমি তার মাছ ফেরাতে কোন চিন্তায় ব্যস্ত তুমি নিজেও জানো না কোন একজন জানার কাছে জিজ্ঞাসাও করে না যে আমার মুর্ডা আমার আপা আমা আমার শ্বশুর আমার দাদু দাদির মুক্তির পথ কি করলে সে মুক্ত হবে আদালত থেকে রক্ষা হবে এরকম কোথা থেকে জিজ্ঞাসা করে খালি জিজ্ঞাসা করে হুজুর মিলাত কবে চল্লিশা কবে খানা কবে আরে আরে কথায় কথা আসে আকিম জামানা মোরনা আসলে খানের ভিতরে একটা ঘটনা বলছেন বলেন যে আমাদের পাক বাড়াতে কেউ মরে গেলে খানা খাওয়ানো ব্যবহার হয়ে গেছে কোরআানে নেই হাদী কে আসে নেই মক্কা শরীফে নেই মদিনা শরীফে নেই হুজু সাল্লা যুগে নেই যুগে নেই কিন্তু আমাদের দেশে আছে এখন আলেমা কিতাব পড়ে দেখা যায় এলো মেলে না খাটে না এখন বাঁচতেই পারে না এক ছেলে দিনের বুঝতে গেছে তবলিকের বরকতে ও আমাদের সাথে সম্পর্ক ওঠাবাসের বরকতে দিনই কিতাবাদি পড়ে সে দেখেছে এটা একটা মুসিবাত মুসিবাত বাপ মরে গেল আত্মীয়তন খাওয়ার জন্য তাকায় থাকে আসে ভিড় করে মুর্দার আত্মীয়তন খেল না খেলো জিজ্ঞাসা করে না এদের সুখ দুঃখ দূর হলো কি না হলো দুঃখ কষ্ট দূর হলো কিন্তু তাকে খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় যে কবে খানা ছিলা কবে দিচ্ছে আর যদি কোন রকম তারিখ দিয়ে দেয় অমুক তারিখে সেই তারিখে দল বলব সাজি বুঝে পুরুষ মহিলা দোস্ত সব হাসবে এখন এই ছেলে মোটামুটি দিনের বুঝ আছে কিন্তু না করে দিলে সমস্যা মারামারি বেঁধে যাবে দণ্ডগোল লেগে যাবে সমালোচনা ঝড় উঠবে তো সে একটা হেকমত করেছে আপনার সে হেকমত করেছে মেহমান বহুত লোকজন পুরুষও আসছে মহিলা আসছে সাহেব আসছে খুব আনন্দ মেলা থাকবে এক খানা পাকাইছে গরু জবাই করেছে কিন্তু খানা আগে সে সবাইকে বসে বলছে আমার দুটো কথা সে বয়ান করল কিছু বয়ানের ভিতরে বলছে আমার আব্বা মারা গেছে আপনারা দিলেন না আমি খাইলাম না খাইলাম আছে কিনা এটা কি করে দূর করে দেয় সে খোঁজখবর নিলেন না সবে আপনারা খাইতে ফেলে আসছেন বলেন যে এটা আপনারা খুশির খানা খাচ্ছেন না দুঃখের খানা খাচ্ছেন কোন মুখ নিয়ে খাবেন আপনারাই জানেন আমার বাপ মরে গেল তাতে আমি কি খানা দিচ্ছি কি খুশির খানা সুখিয়া খানা আমার বাপ মরে যাওয়া থেকে আমি খুশি হয়েছি তাইতে খানা দিচ্ছি আর আপনারা খাচ্ছেন ঠিক আছে আপনারাকে যদি স্বভাবে বলে তবি হতে পারে বলে খান কিন্তু আমার বুঝে আসলো না এটা কোন ধরনের খানা আপনারা খাইবেন আর আমরা কোন ধরনের খানা খাওয়াই এ কথাকে এবার কিন্তু চলে গেছে এখন লোকজন বলে যে এটা বললে আপনারা খানা খান বলে খানা কি খাবো তুমি তো আমাদের মধ্যে লাঠিয়ে মেরে দোস্ত কিছু বুধ নিয়ে গেছে কিছু রাগ নিয়ে গেছে চলে গেছে পরে ওই খানাগুলি গরিবদেরকে দিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঘোষায় দেওয়া হয়েছে আল্লাহর মেহরবানি থেকে ওই বাড়ি থেকে ওই গোষ্ঠী থেকে এই রসুনদারাজ বিদায় নিছে দোস্ত খানা নিয়ে ব্যস্ত খানি নিয়ে ব্যস্ত খানি কুল খানি কোরআন খানি আর মিলাদ খানি সব খানি নিয়ে ব্যস্ত মুর্দার কি হলো না হলো মুর্দার মেজাজ পাবে কি না পাবে এটাকে খোঁজ খবর নেয়া জিজ্ঞাসা করেন পরামর্শ বলছেন তোমরা দিয়ে দাও তোমরা কোরআন দিয়ে দাও তোমরা বলে সব দিয়ে দাও তোমরা সুন্দর বলে সব দিয়ে দাও এটা বড় কথা না মুর জন্য মাছ ফটে দোয়া করো এটা আসলে বড় কথা কিন্তু দোস্ত গলত তরিকায় সুন্নতির খিল তরিকায় বিদাস তরিকা যদি মাছ রোড দোয়া করা হয় সে তো আল্লাহরে কবুল হয় না সেজন্য বুজুর্গরা অসিত করে যান বুজুর্গ করে যান যারা বিজ্ঞ আলেম বুজুর্গ তারা লিখিতে উচ্ছেদ করে যায়। আমার মরার পরে ব্যতীত আর কোন জামায়াত হবে না কোরআন শরীফ পড়ার নামে খানা পিনা খাওয়ার নামে দোয়া করার নামে কোনো জামায়াত করবে না কোরআন শরীফ পড়ে সব দিতে চাও কীভাবে খানা খাওয়ায় সব দিতে ব্যক্তিগতভাবে कुना ना दी चाहिए दुख ना दावी नहीं व्यक्तिगत भाव आल्ला तला दूरघात नाम पड़े होक रोजा रेखे हक सबका करोक खाना खावे हक निजे निजे दुआ करवा आल्लामल बरकते मुर्दा केफ कर आशा जाए आल्ला तला तुम्हारे टा के दोआा के कबर कर ले मुदा के माफ कर देवे ये आसल फिकिर आसल का जो दोस्त बोलते मास्क रात बड़ जिनि আল্লাহ পাক রথ বলে যে দন্দাকে যে ব্যবসার দাওয়াত দিচ্ছেন সে দাওয়াতের ফজলে তাকে বলে দিচ্ছেন আমি তোমাদেরকে যে ব্যবসার খবর দিচ্ছি সে ব্যবসার দ্বারা তোমরা কি লাভ পাবা তোমরা আল্লাহ পাকের কাছে আলাবের থেকে রক্ষা আলা মিন পেয়ে আলী আজাবেদ থেকে বাস নেওয়ালা এক ব্যবসা যে ব্যবসা মানুষকে আজাবেদ থেকে রচায় দিবে গবরের আজাবের থেকে বাসাবে হাসুর আজাবের থেকে বাসাবে দুদক থেকে বাসাবে এমন ব্যবসার দাওয়াত আল্লাহ তালা মানুষকে দিচ্ছেন এবার বলতে সেই ব্যবসাটা কিটা হলো বলতিছে কাদেরকে ইমানদারদেরকে তোমরা ইমানের ব্যবসা করো তুমি না বিল্লাহি ও রসুলি আল্লাহ করে রসুল করে আগে এরা ইমান সেই সেইমান করে গেল আর যদি সেই দাম না থাকে আল্লাহ তারা ইমানদার নাম থাকলো কেন এই গাছ জাল্লা যদি না মানো ইমানদার করে নাম ধরে ডাকলো সেই ইমানদারেরা সেই মানি বা কি আর আবার ইমানে ব্যবসা করতেছে এই আবার কোনো আসিনি আল্লাহ তালা কি ভুল করেছি নাকি নজিবুল্লাহ আমরা তো ওই ইমান নিয়ে ধরে বসে রয়েছি লাল্লাহ পড়েছি মোহাম্মদুল্লাহ পড়েছি যথ মুসলমানের জন্মদান করেছে। কিন্তু যদি সেই ডিমান্ড যথেষ্ট হয়তো আজাত থেকে বাঁচার জন্য আর কোনো কাম না থাকতো আল্লাহ তার রব্বরে যে পৃথক করে সেই ইমানওয়ালাকে কলমাওয়ালাকে আবার ইমানের মেহনত করতে ইমানের ইমানের ব্যবসাদার দেওয়া দিচ্ছেন কেন ডাকছে বোঝেন না কোথাও না বললেন এটুকু বলেন কাফের দিকে ডাক দিয়ে বলেন কোন সময় সাধারণ মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন কোন সময় খাস করে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন এই আয়াতের ভিতরে কাদেরকে ডাক দিয়ে বলছেন ইমানদারদেরকে আমানু। তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দিব যে ব্যবসাটা করলে পরে তোমরা আল্লাহের দরবারে কঠিন কষ্টদায়ক আজাবের থেকে না তবে রক্ষা হয়ে যাবে সে ব্যবসাটা কি তোমরা আল্লাহর ইমান আনবে আর কি করবে এবং তোমরা তোমাদের মাল দ্বারা জান দ্বারা মুজাহাদা করবে আল্লাহর পথে আল্লাহর রাস্তা তোমরা মুজাহাদা করবে তোমাদের জান এবং মাল সহ মুজাহাদা করবা মুজাহাদা মুজাহাদা কাকে বলে মোজাহাদার তফসিল করেছেন বজলুল বসে কালেমাতিল্লাহ কলমাকে বলন্দ করার জন্য নিজের শক্তি সামর্থ্য আল্লাহর পথে ব্যয় করার নাম হলেও মোজাহাদা করা নিজের শক্তি দুটুক আছে সামর্থ্য দুটুক আছে সাহস তৌফিক দোস্ত আল্লাহর পথে ব্যয় করবে কেন কলমাকে উঁচু করার জন্য কলমাকে উঁচু করা যায় লে কালে মাথে এর বলে মোজা হাতা করা তো কলমাকে নিশু হয়ে গেছে নাকি কলমার উসু করতে হবে কেন কলমা কি হয়ে গেছে দোস্ত নিচু করলে নিচু হবে দেখেন না যদি পতাকা বাঁশের মাথায় বাঁধে তাহলে খুশির খবর যদি পতাকা এক হাত নিচে করে বাঁধে তাহলে এটা কিসের খবর खबर शोक पालन मुसीबत विजय दिवस दिले जमीन कलमा की जामा की जाए দিলের নিচে আছে দোস্ত দিলের নিচে আছে মানে আমরা এখন ইমানের দাবি মানি না আমরা যেটুকু ইমান নিয়ে চলি আমাদের ইমান আমাদের কাছে যা আমরা